কালক মারদ পারী রাশ কালক মারদ ফিরঙ্গীনে এহি রমজ কি পাশ হর চন্দ কে দানা উসে খোলা নহে জমুরতকে তর হত হই জ মর্দু কো না করতে হোলা নে সম্মানিত সভাপতি গ্রাম কদর হাজরতলা সমাবেত সর্বস্তরের ধর্ম প্রাণ মুসলমান ভাইরা প্রাণ প্রিয়া যুবক তরুণ ভাইরা পর্দার সম্মানিত মহান আল্লাহলিনের অপরিসীম দয়া রেহসান আল্লাহবুল আমাদেরকে আজ তেসরা ফেব্রুয়ারি দুই ইংরেজি তারিখে নরসিংদী জেলার স্বনামদন্যী শিক্ষা প্রতিষ্ঠান সাহেব প্রতাপ মাদ্রাসার উদ্যোগে আয়োজিত দুই দিনব্যাপী এই মহন্তী ইসলামী সম্মেলনের আজ সমাপনী দিবসের পর্যায়ে আমাদেরকে অংশ গ্রহণ করার তৌফিক দিয়েছেন এজন্য আমরা সবাই মোহাম্মবুল আলমিনের শোকর আদায় করি আলহামদুলিল্লাহ আমি ফোতা এবং দরুদ শরীফের পর আপনাদের সামনে আল্লাহ আল্লাহাকের পবিত্র কালামের সুরায় আল এমরানের ছোট ছোট দুইখানা আয়াতিকারি মাতিলাবাদ করেছি এবং সেই সাথে আমাদের সকলের প্রিয় নবী শফি মুহাম্মদুর রহমত উল্লামী জনাব এবং মাহমুদুর রসুল্লাহ খানাহাদি শরীফ আপনাদের সামনে পাঠ করেছি বর্তমান পৃথিবীতে যত মানুষ বসবাস করে সমস্ত মানুষগুলা দুই ভাগে বিভক্ত এক ভাগ মানুষের নাম আস্তিক আর এক ভাগ মানুষের নাম নাস্তিক আস্তিকের পরিচয় কি আর নাস্তিকের পরিচয় কি আস্তিক ওই সমস্ত মানুষ যা যা আল্লাহাকের অস্তিত্বের উপরে আস্থাশীল আল্লাহ একজন আছেন এই কথাটা যারা অন্তরের দ্বারা বিশ্বাস করেন এবং মুখে স্বীকার করেন এদের নাম হইল আস্তিক আর যে সমস্ত মানুষ দেয়ার ইজ নো গড বিশ্বাসী আল্লাহ বলতে কিছু নাই এই কথাটা অন্তরের দ্বারা বিশ্বাস করে এবং মুখেও এই কথাটা বলে এদের নাম নাস্তিক भक्तर नामेदर नाम मुशरेक समस्त आस्तिक के बला जा रा आल्लासे कथाओ विश्वास कर साथे साथ आल्लाद्वित कथार द्वारा क्या विश्वास एरा आस्तिक बटे अल्लाह के अस्तित्व विश्वास स्थपन कर आस्था स्थापन कर विश्वास करना বরং কেউ বলে আল্লাহ আল্লাহ দুই জনের একজন একজন তো আল্লাহ আর দ্বিতীয় জন হলো রজাইফ উনি নাকি আল্লাহর বেটা আর দল বলে আল্লাহ সাল্লাহ সাতম আল্লাহ তিন জনের একজন তো আল্লাহ আছেন আর বাকি জনের মধ্যে একজনের নাম হলো তাদের নাকি আল্লাহবাহ আর দ্বিতীয় জন তাদের বাসায় যিসু অর্থাৎ হজরত ইসা উনি নাকি আল্লাহ পাকের বেটা দুই জনকে অংশীদার বানাইল এই জন্য এরা যদিও আস্তিক হয় কিন্তু মোশেক আর কিছু আছে আস্তিক বটে আল্লাহাকের জাতের মধ্যে অংশীদার করে না কিন্তু আল্লাহ সিফাতের মধ্যে অংশীদার বানায় না আল্লাহাকের গুণ এর মধ্যে অন্য কাউকে শরিক বানায় যেমন আল্লাহ আল্লাহাকের একটা গুণ সর্বত্র হাজির নাজির থাকা এটা আল্লাহের একচ্ছত্র গুণ আর কেউ এই গুণের মধ্যে অংশীদার হইতে পারে না বিদায় সর্বত্র বিরাজমান সর্বত্র নাজির একমাত্র আল্লাহই হইতে পারে যদি কেউ আস্তিক হইয়া আল্লাহ সারা অন্য কাউকে সর্বত্র বিরাজমান মনে করে সর্বত্র হাজির নাজির মনে করে এরাও মোশেক এরাও কি শ রেখ আল্লাহাকের আরেকটা একটা আল্লাহ আল্লাহাক আলিমুল গাইব এটা আল্লাহাকের একচ্ছত্র গুণ গায়েব জানার মালিক একমাত্র আল্লাহ আল্লাহ ছাড়া আর কেউ গায়েব জানে না যদি কোন আস্তিক আল্লাহ ছাড়া আর কাউকে গায়ব জানে বিশ্বাস করে এরা মশ পার্থক্য এতটুকু একটা ইবাদত সেইদা একটা কি এবাদত এই সেইজদার মালিক একমাত্র আল্লাহ সেইজদা করা যাবে একমাত্র আল্লাহকে যদি কোন আস্তিক আল্লা সারা অন্য কাউকে এরাও কি মোশরে এরা হল মোশরে ইবাদাত মোশরে যে কথা ফিল ইবাদাত সেই কথা সেই কথা কয় দল হইল তিন দল আর একদল আমার ভেড়া মোহাম্মদ রসুল্লাহ বি গির সর্বশেষ নবী হুজুরে পাক সাল এর পরে কেয়ামক পর্যন্ত আর কথাটা যারা বিশ্বাস করে এবং আস্তিক আর যারা রসুলিয়া ইসলামের পরে অন্য কাউকে নবী মনে করে বা নিজে নবী দাবি করে जिब्राहलूर क्या दुनिया मानस के बुझाओ मुशरे मुशरेक न তোরে ইবাদ মু কোথায় যাবে জাহান নামে কাবিহি আর যত গুনা আছে সমস্ত গুনা আল্লাফা করে দিবেন কিন্তু শিরিক গুনা আল্লাফাক মাফ করবেন না আল্লাফাক ঘোষণা দিয়ে দিছেন নিশ্চয় আল্লাহ ক্ষমা করবেন না আল্লাহর সাথে অংশীদার করার গুনা কে আল্লাপা ক্ষমা করবেন না হে আমার বান্দাগণ যদি তুমি মৃত্যুর সময় তোমার কাছে এই পরিমাণ গুণা থাকে जमीन मध्यवर्ती मृत्यू दाना समाण सीढ़ी तुम अंतर मध्य था मन रखिओ ठीक ना तो जतने कैम कर কোন কাজে আসবে না আর ঈমান আকীদার ফাউন্ডেশন যদি ঠিক হয়ে যায় অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ এইজন্য কি করতে হবে আগে ঈমান আকীদা ঠিক করতে হবে আল্লাহ একজন আছেন না নাই আছে কয়জন একজন কুল হু আল্লাহু আহাদ আল্লাহ একজন অদ্বিতীয় আল্লাহর কোনো অংশীদার কেউ অংশীদার নাই যদি কেউ রেসালতে মোহাম্মদীয় মধ্যে অংশীদার বানায় তারা কা আর একটা কথা বলি এরপরে আলী কিতাবের নাম বদুল আমি ফি শরহে নসবাতুল আলী আকায়দ ইসলামিয়ার কিতাব এই কিতাবের মধ্যে সাহেবে তার জন্য অবশ্যই কর্তব্য এই দুইজন আফজালুল না এই বিশ্বাসটা অন্তরে পোষণ করতে হবে যদি অন্তরে এই বিশ্বাস না থাকে তো সেই লোকটাও ইসলামের গন্ডিভুক্ত হবে না ইসলামের গন্ডিভুক্ত হবে না আলী ওয়ালিল ফারুক এরুজাহ एक कथा बुझाते चाहिए बर्तमान पृथ्वी मध्य सम्प्रदाय এই সম্প্রদায়ের নাম হইল শিয়া সম্প্রদায় কি সম্প্রদায় বলেন সম্প্রদায় আমাদের দেশে আছে না আছে বাংলাদেশে আপনারা আমার বর্তমানে গোটা বিশ্বের মধ্যে মুসলমানের বিরুদ্ধে যত জায়গায় যত সরযন্ত্র হইতেছে এই শিয়ার গোষ্ঠী সব জায়গায় मुसलमान बिुदे सकल षड़ मध्य शीश ग्रहण करा क्यों खबर रखें क्यों खबर रखें ना बर्तमान पृथिवीते मुसलमान देर बिधिता इसलमोधिता याहूदिया ख्रीटान ये ना शी जो बेसि करते ইসলামের এবং মুসলমানদের দ্বারা ইসলামের সরল প্রাণ উন্মত মুসলমানেরা মনে করে শিয়া মুসলমান এবং বলেও শিয়া মুসলিম কি বলে শিয়া মুসলিম আমি আপনাদের নলেজের মধ্যে একটু দিতে চাই যদি কেউ এই পর্যন্ত এই শব্দ উচ্চারণ করে থাকেন আজকে থেকে কেন্দ্রী তব্দ এটার ব্যবহার পরিত্যাগ করবেন সিয়া মুসলিম শব্দ আর ব্যবহার করবেন না শিয়া ইসলামের গন্ডিভুক্ত নয় শিয়া বিশ্বব্যাপীতাল জামায়াতের কেরামের ঐক্যমতের ভিত্তিতে मर गहिर्भत शुखा बुजे थ बर निकृष्ट कािया मुसलमान चिरश शुरू तोजित मुसलमान देर सजाग करते चाहिए कत बड़ जालिम ए सलमान भाईरा आतुक्त मन केर जो क्यों जिज्ञास करा जब इमकुमत कायम करतेधर इसलामी हुकूमत कायम करब मडल तो उत्तरे उत्तरे करम कर इन मडले तो अपनी बुझार दरकार इुकूमत इलामी हुकुमत हाँ সেটা কুমিনীর কি হবে কুফরী হুকুমত হবে আয়াতুল্লা রহুল্লাহ আছে এরা কেউ মুসলমান নয় এরা পৃথিবীর কৃষ্ণতম কাফে আপনারা বুঝি কুলাই উঠতে পারতেছেন না যদি বুঝি কুলাই উঠতে পারতেন তাহলে এই যে কিছু মানুষ ঠিক বললো এই ঠিক বলার মধ্যে সবাই অংশ নিতেন কেউ বাদ করতেন না এখন অনেকে অংশ নিতেছেন না যে বুঝি কুলাই উঠতে পারতেছেন না আসলে আমি কি বলতেছি আয়াতুল্লা রুহুল্লা কমিনির মতো এত বড় ইসলামের ঠিকাদার রে হুজুরে কাফের কেমনি ক আর মনে পায় আমার ভাইরা দোস আজকে আমার উপরে ফরজ এই কথাটা বলা আমার উপরে ফরজ এই কথাটা বলা কারণ আমার খান্দে আল্লাহর নবী দায়িত্ব দিয়ে গেছেন এই কথাটা বলার জন্য যদি আমি না বলি তাহলে আমি নবীজির বদদুয়ার থেকে বাসার জন্য এই কথাটা বলাকে নিজের জন্য ফর মনে করি হাদিস না এখন তো আমার ভাইয়েরা কিছু কিছু ভাই আছে হাদিস মনে করে এটাই নীস কয়ীফ জয়ীফ অত জয়ী কি জানে না শুনলেই খালি কয় জয়ীফ এখন যে হাদিস আমি আপনাদের সামনে পাঠ করলাম এই হাদিসটা হাদিসে সহি মরফুয়ে মত কোনটা থাকে অর্থ কি صلى الله আলহি وسلم বলেছে ইজা রাহারাতিল ফিতানুয়াল জমিনে এবং আলিমাহ তখন যে আলম আমার সাহাবিদের ফজিল মনক আমার সাহাবিদের গুনা নিজের এলেমকে প্রকাশ করে সর্বসাধারণের কাছে বর্ণনা করে আমারে ওজুবের টাকা যা করে আমার কথা যদি ভুল হয় আপনারা মনে করবেন না মহাদাসিনা আমাকে ছাড়ে দিবে ছাড়বে না সিগা আল আমরু ইয়াহিয়াজ আমারে অজুবকে তাকা যা করে আমরের দ্বারা যদি কোন কাজের কথা বলা হয় তো সেটা নির্দেশে পরিণত হয় আদেশ যে সমস্ত আলম হাদিসের মধ্যে কিতাবের মধ্যে আমার সাহাবিদের ফজিলত সম্পর্কে আমার সাহাবিদের মালাকত সম্পর্কে পড়ছে এলেন অর্জন করছে জানে তাদের জন্য আমার সাহাবিদের গুনাগুন সর্ব সর্বসাধারণ মানুষের সামনে বর্ণনা করে যদি কেউ জানিয়া না করে তার উপরে আল্লাহ লান সমস্ত সাহাবি প্রেমিক মুসলমান মানুষদের লান আল্লা এখন বলেন আমি যদি আর কে গালি গালাস করার পরেও আমি যদি বয়ান না করি তো আমার উপরে আল্লাহ নবীর বদুয়া পড়বে না এই বদুয়ার থেকে বাঁচতে হইলে আমাকে বলতে হবে এখন আমাদের জানার বিষয় হইল প্রয়াত নেতা তথা শিয়া সম্প্রদায়ের ইমাম আয়াতুল্লা রুহুল্লা একটা বই লেখছে হ্যাটের বই হেটারে আমি বই কিতাবটা ওই আমি ফার্সি ভাষা বুঝি ফার্সি ভাষা বুঝি কি বুঝি না ওই হাট হাজারে দুই হাজার আট সালের আমার একটা আছে ওইটা শুনি দেখিয়ে কয় হাজার আমি বুঝতে পারি ফার্সি রেখা আসরার বই এর নাম কি ভাই যদি থাকেন কাশ্পে আশ্রার সংগ্রহ করেন আমানতদারির সহিত কোন রকম পরিবর্তন পরিবর্তন ছাড়া তরমীম এজাফা ছাড়া সংযোজন বিয়োজন ছাড়া लाहोर जम कूब खाना जैकला अब्सर समय पुरातन पुरतन पाई कि देखिए मोतला कर हठात करलो भेड़ा দেখলাম কথা লিখা আছে সবগুলা তো আর আপনাদের সামনে আমি বলতে পারতেছি না কয়েকটা জঘন্য কথা আমি আপনাদের সামনে উঠে ধরবো এরপরে আপনাদের বিবেকের উপর আমি বিচারপ্রার্থী হইয়া ছাড়িয়ে দেব। क्षमताशाली प्रथम अभिजान रसुलूत छुए रसुल যেই দুই বুথ শুয়ে রয়েছে দুই নম্বর ওমর রসুল হকসল্লা ইসলামের প্রথম খলিফা এবং দ্বিতীয় খলিফা গোটা বিশ্বের মুসলমানদের জন্য মডেল গোটা বিশ্বের মুসলমানদের জন্য গোটা মুসলমানদের জন্য লোহিত সাগরে নিক্ষেপ করা আমার ভাইরা খুমিনীর এই কথাটা অবান্তর নয় খুমিনীর এই কথাটা কিনা অবান্ত না কারণ থেকে অন্তত মসজিদে নবীর প্রায় এক মাইল দূরের থেকে মাটির নিচে সুরঙ্গ করি রোজা একদশ পর্যন্ত পৌঁছানোর চেষ্টা করছে আপনারা জানেন না বেশি দেরির কথা না তো বাদশাহ ফসল ফয়সালকে বুদ্ধি দিছিল যে গরম পানি মারেন দেখবেন বাইর হইয়া আসবে তো সুরঙ্গের শুরু থেকে যখন গরম পানি মারা শুরু করছে তখন এই শিয়ার তো যারা জিকে রজা রোজা একদো থেকে চুরি করার প্রয়াস গ্রহণ করতে পারে না এইবের গোষ্ঠী নম্বর দুই নম্বর দুই কুফর কুফর নবাস আল্লাহ যদি কোন সময়ানের গোড়ায় আবু বকর লেখি বাম রানের গোড়ায় উমর লেখি গেলে তার যৌন দুর্বলতা থাকবে না বুঝি থাকলে বলেন নাম কে কি করতে চাইল বে ইজত করতে চাইছে আমার ভাইয়েরা দুঃস্থ হবা নম্বর দুই নম্বর তিন খুমিনী কাস্পানের মধ্যে লিখছে রসুল এ খুদা দুনিয়া থেকে বিজয়ী হইয়া যাওয়ার পরে গোনা আর জঘন্যদ বলে আবহ করার মত কি মনে করেন আপনারা আর এক কদম আগে আমার ভাইরা আমাকে আপনারা বলবেন আপনার আর আমার মা আছে নি মা আমার আপনার মাকে যদি আমার আপনার সামনে কেউ গালি দেয় আমার রক্ত গরম হবে আয়েসা আয়েশা আমাদের কি মুসলমান সব বলেন সব আয়েসা আমাদের কি বিশ্ব মুসলিমের কি ছশো সহস্র কোটি মুসলমানের মা সিদ্দিকা আমার বেহরা দুস্তাহ আমার মা আয়েশা নাকি বেশা ছিলেন বলে পতিকা ছিলেন বলে চরিত্রহীনা ছিলেন বলে তাফা ছিলেন বলে তাইফা। আমি আপনাদের কাছে ইমানদার না কাফের বলে ইমানদার না কাফের যদি কেউ আবু বকর কাফের বলে সেই ইমানদার না কাফের কারণ এই কথা কোরআন শরীফের দ্বারা ইসমা ফিল তাহজান শাহ বিহি লাহানা ইজিয়াকুল শাহিবিহি যখন নবীন এই কথা কোরআন শরীফের দ্বারা সাব্যস্ত কি সাব্যস্ত না যদি কেউ আবু বকর কে সাহাবি মানাতো দূরের কথা মুসলমানেই মানে না ইমানদারেই মানে না আবু বকর কে ক্যাফের মূর্ত বলে অস্বীকার করল দে কোরআন শরীফকে অস্বীকার করে এই লোকটা ইমানদার না কা সন্দেহ আছে কেন আর কার সন্দেহ নাই হাতে দেন আমার ভাইরা আমি দি স্লোগান আপনারা আমার সাথে আমি কাফের আপনারা বলবেন কোন সন্দেহ নাই আমার বাইরে আরেকটা বাস্তব ঘটনা কই বেশি দিন আগের ঘটনা না পরে ইরানের প্রেসিডেন্ট হয়েছিল কে বলেন খুমিনির পরে রানি খুমিনীর পরে ইরানের প্রেসিডেন্ট কে হয়েছিল রাফসাম জানি রানি মক্কা শরীফ কেসে হজ করার জন্য মক্কা শরীফ থেকে মদিনা শরীফ সরকার হের সকল কার্যক্রমের প্রধান যিনি। এবং গোটা বিশ্বের মধ্যে দামোদ্বর কাতশাহের ফাহ শেখ হুজাইফি দামুদ্বর কাতের সাথে একজন প্রেসিডেন্ট হিসেবে সেখান দিয়ে পিতল ও বেষ্টিত তিনটা সিদ্রি আসেনি একটা ছিদ্র বড় আর দুটা ছিদ্র তার থেকে একটু ছোট ছোট আসেনি যে চিদ্র টা বড় আছে আবু বাপুর দি রাজি আল্লাহ তারপরের ছোট ছিদ্রটার নিচে লেখা আছে কয়টা নাম লেখা আছে তিনটা এই জন্য হাজি যখন বড় চিত্র বরাবর যায় তখন বলে আসসালাম লাইক রসুল্লাহ আসসালাম হাবিব্লাহ আসালাম নবজির প্রতি সালাম পেশ এরপরে প্রথম ছোট ছিদ্রটা বরাবর যখন যায় তখন হাজি বলে আমরা সবাই বলে সিদ্দিক করা। পরের ছোট চিত্রটা বরাবর যখন যায় তখন হাজি সাহেবেরা বলে আসাল খালি ফতারসুলিল্লাহ অমর আপনাল বুঝছেন না বুঝেন নাই জানাইছে এর পরের সিদ্র বরাবর যখন গেছে শেষ ওজাই ফিদা মকবর কাত আকবর ফারুক আজম উনারা দুজনকেও সালাম জানান তখন রপসান জানি সালন জানানোর পরিবর্তে আমরা অবাস্তব কথা বলি না এই দৃশ্য দেখছেন হজরতি দাম কাতুন সাথে ছিলেন তো সাথে এটা বৃহস্পতিবারের ঘটনা পরের দিন শুক্রবার রাত্রে যখন যাইয়া শেখ হোজাইফি আল্লাহ রহমান আমার সাহাবিদের কে তুতুনিক কেপলো তুমি তো কিছু পরের দিন শেখ হোজাইফি দাম মসজিদ নীর জুমার বদবা দেওয়ার জন্য উঠছিলেন झरा खुद्बा अग्निझरा खुदबाइलवार मध्य शिया सम्प्रदायरिका के शेख हुजाइफी अहमदवार का धोलिए फिल्म धोलाई একচল্লিশটা ভাষায় শেষ হোজাই অনুবাদ হয়েছে তালাশ করলে শেষ হোজাই ফির খুববার অনুবাদ পাওয়া যাবে আমার ভাইরা দোস্তাহবাব আমাকে একটু বুঝি থাকলে বলেন রানি আবু বকর অমর করে থুতু নিক্ষেপ করা মহব্বতের প্রবাহ আবু বকর উমরের দিকে মুসলমান না কাফের আমার ভাইয়েরা আমার এই বক্তব্যের কারণে যদি কারো কষ্ট আসে আমি আপনাকে জিজ্ঞেস করতে চাই আপনি কি কুমিনী মুসলমান বানাবেন না আবু বকর মুসলমান বানাবেন যদি আবু বকর ইমানদার হয় কুমিনি ইমানদার হয় যদি আবু বকর অসলিম হয় তাহলে কুমিন ইমানদার হতে পারে এখন আমি আপনাকে জিজ্ঞেস করব। আপনার কাছে তাতে হরিদ উদ্দিনের কিছু আসে না কিন্তু দেশের ওলামাই হামি ঐ সমস্ত মানুষের সাথে না যারা ভিতরে ভিতরে না যারা ভিতরে মনে করে আমার ভাইয়েরা আমি আপনাদেরকে বুঝাইতে চাইছিলাম গোটা পৃথিবীর মধ্যে যত মানুষ বাস করে এর মধ্যে নাস্তিকেরা জ্ঞানী কথা বুঝছেন না বুঝেন শুনে এই যে প্রত্যেকে নিজেদেরকে জ্ঞানী মনে করা এটা কোনো নতুন কিছু না এটা পুরাতন কি রোগ একটা ঘটনা আপনাদেরকে শুনে একটারে এক বাড়িতে জায়গির রাখছে আর একটা ছাত্র কে পড়ানোর জন্য সেই ছাত্রটাও হাটাজারি মাদ্রাসার ছাত্র এটা জামাতে হাস্তমের ছাত্র জামাতে जमाते हस्तमे छात्रा हुजूर विजय छात्राएजूर विदाय दीजयी हाटदारे जाम जम মাদ্রাসায় গেছে কেনা ক্লাস করার জন্য তো ছাত্র এটা হাস কমে পড়ল হাট হাজার মাদ্রাসার ছাত্র না ভালো ছাত্র তো এই পর্যন্ত छोट्ट का टुकड़े लेखी हुजूर जेखान दिन बसे हुजूर चोक आता दी लगे लिखसे कि वही देरी मारी जो पहले थी वो अब भी है मारामारी रोग बार बदला जाओ देखिए मध्य पुरात रोग खाली मारे खाली की কোন রকম চলতেছে কয়েক আমার তো সারা গোল আলু গোল আলু ছাড়া আর কিছু নেই কয়ে আমার তো এই দশা খালি গোল আলু খাওয়াই দনোজনের মধ্যে কথা হইছে না কাগজের টুকরা আর একটা লই সেটার মধ্যে আর এক মিস্তা লেখি নিচে দি সুন্দর করে লাগে নিচে কি লেখছে ওই আলু কি তরকারি পেহলে আ ওই আলু কি তরকারি পহলে হই দে না বীমারি পহলে হলো কি তরকারি পহলে আগের হুজুর ও সব সময় গুলালো খাওয়াই কি তোরা সেই খবরও আমি পাইছি এখন আমাকেও সব সময় গোলালু খাওয় তরকারি যখন পুরানটা চালু আছে ফিডা ফিডির রোগ থাকবে না আমার বেহরা বর্তমান সময়ে দেখা দিছে আস্তিকেরা মনে করে আস্তিকেরা জ্ঞানী নাস্তিকেরা মনে করে নাস্তিকেরা জ্ঞানী আমার বেহরাবাব আবু জেহাল আবুল আহ সাহিব এই সমস্ত মানুষ গুলাকে যখন বলা হইতো মোহাম্মদুর রসুল্লাহ সাল ভাইসাল্লামের সাহাবিরা যেমনি ভাবে ইমান আনেছেন তোমরা তেমনি ভাবে ইমান আনো তখন এই মানুষগুলা উত্তর দিত আমরা কি মোহাম্মদের সাহাবিদের মত বেকুপ নাকি হেরা যাব কেন তারা তো সেরকম আমরা তো আর বেকুপ না বাচ্চারা দিনদার মুসলমান ইমানদারদেরকে বেকুপ মনে করতো বর্তমানেও নাস্তিক কতগুলা ধারণ করিয়া বর্তমানেও আছেদার নামাজের উজ দারিয়া আলেম ওলামা ধর্মপ্রাণ। মুসলমানদেরকে বেকুক মনে করে নিজেদেরকে জ্ঞানী আর বুদ্ধিজীবী মনে করে সেটার পরিচয় দিতেছে আয়াতের মধ্যে I'm not paid at this time. নাস্তিকের বাচ্চারা বলে আমরা যেটা দেখব সেটা বিশ্বাস করব, যেটা দেখব না সেটা বিশ্বাস করব না আল্লাহ যেহেতু দেখা যায় না আল্লাহ আল্লাহ তোমাকে কে বলছে আমাকে আসমানের মধ্যে দেখা যায় জমিনের মধ্যে দেখা যায় আমাকে রাত্র দিনের পরিবর্তনের মধ্যে দেখা যায় আমাকে গাছের মধ্যে দেখা যায় বাঁশের মধ্যে দেখা যায় আমাকে তোমার বিবির চেহারার মধ্যে দেখা যায় হুশিয়ার হরক দফতরি মারফত আল্লাহ আল্লাহ ফুল বলেন নিশ্চয় আসমান এবং জমিনের সৃষ্টির মধ্যে নিশ্চয় আসমান এবং জমিনের সৃষ্টির মধ্যে আমার তো এই হাতে সময় কম আসমান জমিনের সৃষ্টির মধ্যে কিভাবে আল্লাহ পাকের নিদর্শন আছে এই কথাটা একটু আলোচমাত্মা না করলে আমার মনে হয় সর্বসাধারণের বুঝে আসা একটু কঠিন আর বিশ মিনিট সময় কবার হবে না তো আমার আসল উদ্দেশ্য এইটা না আসল উদ্দেশ্য শুনে মনে হয় কলিকাতা গেলে দিয়ে আসমান জমিনের সাথে লাগিয়ে দিয়েছে দরাজ কলিকাতা যাইয়া দেখলাম সেখানে গেলে লাগে যে করাচি মনে হয় আসমান জমিনের সাথে লাগিয়ে আছে। সেখানে গেলে ধরা যাবে করাসি দেখলাম মনে হয় দুবাই গেলে যাবে সেখানে জমিনের সাথে শেষ পর্যন্ত যাইতে যাইতে সৌদি আরব পর্যন্ত যাই দেখলাম বাংলাদেশে যেরকম সৌদি আরব গেলেও সেরকম আমেরিকা তো আমরা যাই নাই ও আমেরিকা ওালাদেরকে জিজ্ঞেস করেন তাদের কাছেও সেরকম লাগে লাগলো তাদের কাছেও কি লাগে সেরকম লাগে এই যে একটা রহস্যময় সৃষ্টি রহস্যময় সৃষ্টি তাকাইলে দিকে মনে হয় যেন মাটির সাথে গবেষণা করলে কি এই সন্ধান পাওয়া যায় না যে এর পিছনে নিশ্চয় কারিগরের হাত আছে সেই কারিগরের নাম আল্লাহ সেই কারিগরের নাম কি আমার বেহরাজ আল্লাহাক আসমান জমিনের সৃষ্টির মধ্যে বললেন কেন আসমান জমিনের সৃষ্টির মধ্যে একটা সূর্য দেখি একটা চন্দ্র দেখি আর কতগুলা তারকা দেখি তোমরা তো নিজেরাই বলো সূর্যটা নাকি পৃথিবীর থেকে ১৩ লক্ষ গুণ বল সূর্য থেকে তেরো লক্ষ গুণ বর আবার সূর্যের দূরত্ব নাকি পৃথিবীর থেকে নয় কোটি চন্দ্র দুই রকমের তারকা আছে এক রকমের তারকা যে যেখানে আছে সেখানে বসাই দিয়েছে সেখানে বসি বসি মিটমিট মিটমিট মিটমিট করতে আছে। নড়ে চড়ে না আর কতগুলা তারকা আছে বিশাল বিশাল তারকা এগুলার জন্য পাক এক জনের মধ্যে ঘর বানাইছেন এক একজনের জন্য আসমান জমিনের মাঝখানে ঘুরতে আসে ঘুরতে আসে অবস্থায় আছে। এরকম তারকা সারটা আসে এগুলাকে কাছে ইয়ারা বলে আমার ভাইয়েরা বৈজ্ঞানিক ভাইয়েরা একটু বুঝেন আপনারা তো শুধু বিজ্ঞান বুঝেন মোল্লা গোষ্ঠী বুঝেনা চন্দ্র সূর্যের গুর্ন আর মধ্যে তারকারক্য আছে কিনা আপনাদের বিজ্ঞানেদের বিজ্ঞানে কয় চন্দ্র সূর্যের ভ্রমণ আর তার সপ্ত তারকার ভ্রমণের মধ্যে পার্থক্য আছে পার্থক্য কি চন্দ্র সূর্যের গুড়াটা হইল রাউন্ড গুড়া রাউন্ড রাউন্ড রাউন্ড बराबर के बराबर के बराबर जमीन हाईलोल होया जाए जमीन जेखने पाटीशन हुआ जाए भूमंडल्डिट सी जा নির্দিষ্ট একটা স্ট অফিস থেকে চলা শুরু করে চলা শুরু করে চলতে চলতে চলতে চলতে আবার সেই স্ট আসে এইখানে আসি সামনের দিকে আর যায় না আবার আল্লাহুল আলমিন দুনিয়ার বিজ্ঞানিকেরা দুনিয়ার বুদ্ধিজীবীরা দুনিয়ার সায়েন্টিস্টরা তোমরা দেখো না এই পৃথিবীর থেকে তেরো লক্ষ গুণ বড় সূর্য জমিনের নিচে থাকে তাহলে বোঝা যায় তোমাদের হিসাব মতে পৃথিবীর থেকে আসমান পর্যন্ত মাত্র আঠারো কোটি ষাট লক্ষ মাইল মাত্র আঠারো কোটি লক্ষ মাইল আমি বলবো এই হিসাব এটা গাঁজাখুরি হিসাব আস্থা গাঁজাখুরি হিসাব কারণ একটা জিনিসের থেকে আর একটা জিনিসের দূরত্ব পরিমাপ করতে হইলে দনোটার মাঝখানে পরিমাপ করা লাগে পরিমাপ করতে হলে তার নিকটে যাওয়া লাগে সূর্য এমন একটা গ্রহ যেটার থেকে কুটি কুটি কুটি কুটি কোটি গরমের তাফের প্রচন্ডতা মানুষ যাইয়া অবস্থান করতে পারবে না এটার তাপ এত বেশি তাহলে যেই গ্রহের কোটি কোটি গুণ কাছে যাওয়া যায় না কোটি কোটি মাইল নিকটে যাওয়া যায় না সেটারে পরিমাপ করা গেলেও কেমনে এগুলো খবর সঠিক খবর বলছেন মোহাম্মদুর রাস্লা রসাল্লাম এই পৃথিবীর থেকে প্রথম আসলাম পর্যন্ত ফাঁস শত রাস্তা কত রাস্তা ফাঁশত বৎসরের রাস্তা আমার বাইরা দোষ তো আবার পাঁচ রাস্তা কিসের গতিতে বাইসাইকেলের গতিতে নয় মোটর সাইকেলের গতিতে নয় প্রাইভেট কারের গতিতে নয় হেলিকপ্টারের গতিতে নয় প্লেনের গতিতে নয় রকেটের গতিতে নয় স্ট ক্ষেপণাস্ত্রের গতিতে নয় অ্যাটম বোমার গতিতে নয় আমার বাইরা যেটা বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র সেখানে একটা মেইন সুইচ আছে এই মেইন সুইচ অন করলে গোটা বাংলাদেশের মধ্যে বিদ্যুৎ পৌঁছাইছে মাত্র সাতশো মিনিট লাগে গোটা বাংলাদেশের মধ্যে মাত্র সাতশো মিনিটে বিদ্যুৎ পৌঁছায় আর ধরেন চাপস প্রথম আসমান থেকে পৃথিবী পর্যন্ত একটা যদি পৃথিবীর বিদ্যুতের সাথে একটা সুইচ লাগাইয়া দেন এই সুইচ কে এইখান থেকে অন করলে প্রথম আসমানের সাথে যে লাগানো আছে সেটা জ্বলিয়ে উঠতে পাঁচ শত সময় লাগবে ফাঁস আমার বেহার আগস্ত পিসের ছয় কোটি তিরিশ লক্ষ মাইল জাগতিক বিজ্ঞান তো সেখানেই গুল করছে জাগতিক বিজ্ঞান তো সেখানে আমি আপনাদেরকে বুঝতে চেয়েছিলাম একটা জিনিস আল্লাহ আলমিন দুনিয়ার নাস্তিকদেরকে বুঝায় হে নাস্তিকেরা এই যে এত বড় সূর্যটা এত বড় বিশাল চন্দ্রটা এতগুলা তারকা আমি আসলাম জমিনের মাঝখানে উপরের দিকে কোন টানা ইন এর বাদ নাই নিচের দিক থেকে কোনো টান কোন লোহার পাইপের ঠেস নাই কোনো দিক থেকে কোন ধরা নাই সম্পূর্ণ ঝুলন্ত অবস্থায় আর কিছু চলমান এই জিনিসগুলাকে এই নিয়ন্ত্রণাধীন কে রাখছে। এই জিনিসগুলাকে কে সেট করছে কে বানাইছে নিশ্চয়ই কোনো না কোনো কারিগরের হার পিছনে এই কারিগরের নাম আল্লাহ আল্লাপাকের নিদর্শন পাবে কিন্তু কে পাবে ব্যালের গোষ্ঠী ফাইত না ফাইতে হইলে আকল লাগবে ফাইতে হইলে কি লাগবো আকল লাগবো নাস্তিকের গোষ্ঠী নাস্তিকের গোষ্ঠী কি তারা আসিনের সৃষ্টির মধ্যে আল্লাহ যেহেতু সেটা আমার কথা নয় আল্লাহ বলতেছেন মনোযোগ আছেন এখন যে কথাটা বলবো এটা হলো আজকের মাহফুলের মেইন আলোচনা এইটা বলার জন্য এতক্ষণ ভূমিকা বলছি ভূমিকা আল্লাহ আল্লাহ এটা তোমরাও বুঝবে আমি কুষ্টি তোমাদের হাতে দিয়া দিলাম এই কোষ্টি দিয়া গসা দিলে তোমরা নির্ণয় করতে পারে আকল ও ব্য বেকল খন আল্লাহ ফাকরুল আলমিন আকল ওই সমস্ত মানুষ যারা দণ্ডমান অবস্থায় আল্লাহকে স্মরণ করে বসা অবস্থায় আল্লাহকে স্মরণ করে শোয়া অবস্থায় আল্লাহ করে এই তিন অবস্থার ইমাম রহমতুল্লাহ বিশ্বনন্দিত তফসির দেখেন তফসির এ কুর তুভি আল্লাহ একবার লেখছেন দাঁড়ানো অবস্থায় আল্লাহর জিকির করা এটার অর্থ কি এটার অর্থ হলো একজন মানুষ তখন সুস্থ থাকবে সবল থাকবে সামর্থ্যবান থাকবে কোনো অসুবিধা নাই কোনো অপারগতা নাই কোন রোগ নাই এই মানুষটা তখন দাঁড়াইয়া নামাজ পড়বে কি করবে দাঁড়াইয়া নামাজ পড়বে তখন দাঁড়াইয়া নামাজ পড়া তার জন্য যখন কোন থাকে না তখন তারা দাঁড়াইয়া নামাজ পড়ে যারা দাঁড়াইয়া ওজর না থাকা অবস্থায় রং না থাকা অবস্থায় দাঁড়াইয়া নামাজ পড়ে এরা আকল আর যদি কোন দাঁড়াইতে পারে এমত অবস্থায় উদা তারা বসে বসি ফাঁস আস্ত নামাজ আদায় করে দাঁড়াইতে না পারলেও নামাজ না বসে বসি ফাঁস আস্ত নামাজ আদায় করে আমার ভেয়েরা আর যদি শরীর অসুস্থ বেশি অসুস্থ যে অসুস্থতার কারণে দাঁড়াইতেও পারে না বুঝতেও পারে না বরং ছেলে ফেলে হাসপাতালের হাসপাতালের এর শোয়া অবস্থায় আমার জিকির অর্থাৎ ফাঁসুয়াক্ত নামাজ বাদ না ইশারা করিয়া হইল তাইয়াম করিয়া হইল হাসপাতালের বেডে শুইয়া শুইয়া হইলেও ফাঁসুয়াক্ত নামাজ আদায় করে ফস নামাজ কি করে আদায় করে আল্লাহ আকবার। তাহলে আল্লাহ আক্রবুল আকল কে বলতেছে বুঝে থাকলে বলেন না আকল বালা মানুষকে আকলবওয়ালা মানুষ হলো নামাজি মানুষ আকালওয়ালা মানুষ হইলে মসলি আকলস হলে যে কোন অবস্থায় গদিতে পরে জমিনের লাইলে হইলে জমিনের লাইলে পড়ে রাস্তার উপর পারলে রাস্তার উপর পড়ে রাজনীতির অফিসে হইলে রাজনীতির অফিসে পড়ে স্টেজে হইলে স্টেজে পড়ে যেখানে জায়গা পায় সেখানে অকালওয়ালারা নামাজ নামাজ বাদ দেনা কারণ এই নামাজ এটা হইল যেখানে থাকে সেখানে সুখ শান্তির চিন্তা করিয়া যারা নামাজ আদায় করে এরা হলো প্রকৃত পক্ষে জ্ঞানী এরা হইলো প্রকৃত পক্ষে আকল তাহলে কি বুঝলেন আল্লাহ ফাকবুল আলমিনের বর্ণনা অনুযায়ী গেল বেনামাজি কোনোদিন দিন আকলমন্দ হইতে পারে না বেনামাজি কোনোদিন জ্ঞানী হইতে পারে না বেনামাঝি কোনো দিন বুদ্ধিজীবী হইতে পারে না বেনামাজি কোনোদিন বুদ্ধিজীবী হইতে পারে না বুদ্ধিজীবী হওয়ার জন্য পূর্ব সর্বাস্তার ভাইরা সবক এখান থেকে নিয়ে যান মুসলমানের সন্তান যদি হয়ে থাকেন নিজেকে জ্ঞানী যদি প্রমাণ করতে চান তাহলে বাসুয় নামাজের বিকল্প নাই বেনামাজি গরুর সমতুল্য আমার ভাইরা আমি আপনাদেরকে ছোট করার জন্য বলতেছি আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলছেন বালহন আদাল উল্লা কালহন দোকানের দরজা চিনে রাজনীতির অফিসের দরজা চিনে ওই হত মুসলমান মসজিদের দরজা না এরা বেদল এই জন্য মসজিদের দরজা চিনে না আমার ছোট আমি হাত জোর করে অনুরোধ করবো আজকের এই মাহফিলাই মাহফিলে বুঝে আসছে তোমার সাথে ওয়াদা করলাম প্রতিজ্ঞা করলাম তো করলাম মাওলা যতদিন জীবনে বাঁচবো আর কোনদিন ফাঁসু আসা নামাজ ছাড়বো না কে কে তুই আল্লাহ কবুল ফরমান নামাজের মাধ্যমে আমাদেরকে প্রকৃত জ্ঞানী হওয়ার জন্য তফিৎ আসসালাম